মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ ও আল্লাহ আলি ওয়া আসহাবিহি আজমাইন বাদ সম্মানিত দর্শক আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে পিস টিভি বাংলার দর্শ অনুষ্ঠানটি দেখতে শুরু করেছেন সবাইকে আন্তরিক দোয়া ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা আলোচনা করছি সন্ন্যাতের আলোকে আত্মশুদ্ধি এ পর্যায়ে আমরা ফরজ ও নফলের পর্যায়গুলো আলোচনা করছিলাম কারণ ফরজ এবং নফলের মাধ্যমেই আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি বেলায়াত নৈকট্য আমরা অর্জন করতে পারি দর্শক ফরজের যেমন পর্যায় রয়েছে নফলের উপর ফরজ আল্লাহ যেটা আমাদের আত্মার বিশুদ্ধতার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর জান্নাত পাওয়ার জন্য জরুরি জেনেছেন বলে আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন এখানে আল্লাহ বেতার রসুলসুল অথবা কোনো আলেমুল আমার কল্যাণ নিহিত নেই আল্লাহর দিন মানুষের জন্য এখানে পুরোহিত তান্ত্রিকতা নেই কোনো পুরোহিতের কল্যাণের বিষয় নেই আপনি কাজ করবেন কাজের মাধ্যমে আপনি ফায়দা পাবেন আপনি আল্লাহর সন্তুষ্টি আত্মার বিশুদ্ধতা অর্জন করবেন এজন্যই আল্লাহ ওটাকে ফরজ করেছে দিনের সকল বিধান আপনারা দেখুন এর বাইরে কিছু নেই এখানে কোনো পুরোহিত শ্রেণী তৈরি করা হয়নি তাদের কল্যাণে কোনো এবাদতকে ফরজ করা হয়নি নফল করা হয়নি বান্দার কল্যাণের জন্য বান্দার পরিশুদ্ধতার জন্য আর এই জন্যই তো ফরজ অর্থই যেটা পালন করলে আল্লাহ সবচেয়ে খুশি হন আর এই ফরজের পর্যায়গুলো আমরা বিগত পর্বে আলোচনা করেছি দর্শক নফলের উপর রয়েছে নফল আমরা সাধারণত সুনত নফল মুস্তাহাব ইত্যাদি পরিভাষা জানি কোরআন এবং সুন্নাই মূলত এবাদতকে দুপর্যায় করা হয়েছে একটু ফরজ আরেকটু নফল ফরজ যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন যেটা না করলে পাপ। ফ কখনও ফরজ বলা হয়েছে কখনো ওয়াজিব বলা হয়েছে মূল অর্থ এটা জরুরি করণীয় করতে হবে কেন না করলে তুমি ক্ষতিগ্রস্ত হবে অথবা তোমার পাশাপাশি সমাজের অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে নফল যেটা আল্লাহ ফরজ করেননি কিন্তু করা ভালো করলে আল্লাহ খুশি হন না করলে গোনা হয় না অথবা সামান্য অন্যায়ও হতে পারে এই পর্যায়ের বিষয়গুলোকে নফল বলা হয়েছে নফলের ভিতরে সূন্না রয়েছে যেগুলো রসুল্লাহ সাল্লাম নিয়মিত করেছেন নফল এগুলো আমরা অনেকখানি সূন্না বলি যদিও সুন্না বলতে হাদিস শরীফ রসুল্লাহ সাল্লাম সকল কর্ম ফরশকে ফরজ হিসেবে গ্রহণ করা সন্নতকে সন্নত হিসেবে গ্রহণ করা নফলকে নফল হিসেবে গ্রহণ করা হারামকে হারান হিসেবে গ্রহণ করা মাকরুকে মাকরু হিসেবে গ্রহণ করা সবই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতের অংশ তারপরও ফিকি পরিভাষায় আমরা সুন্নত বলতে যে নফল কর্মগুলো রসল সাল্লাম নিয়মিত করতেন এগুলোকে সাধারণত সুন্না বলা হয় তবে হাদিস শৈফে এবং প্রাচীন ফোকাহারা এগুলোকে তা তো বলেছেন ঐচ্ছিক বলেছেন তাহলে মূলত কোরআন সন্না এবং প্রাচীন ফকেরা এবাদতকে দিনের সকল কর্মকে দুই ভাগ করেছেন ফরজ এবং নফল আমরা এখানে রসল সাল্লামের বক্তব্য অনুসারে এই দুই ভাগ আলোচনা করব নফলের ভিতরে গুরুত্ব কোনটার কী এক্ষেত্রেও কিন্তু রসল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের অনুসরণ করতে হবে মন গড়া চললে হবে না তাসকিয়া হবে না সবসময় বুঝতে হবে কাল্যের পবিত্রতা তো এটাই যে রসুল্লাহ সাল্লাহসাল্লামকে অনুসরণ অনুকরণের সর্বোচ্চ মডেল হিসেবে বিশ্বাস করেছি তাহলে আমার কাল্ব রসুল সোল্লা সাল্লাম ছাড়া অন্যকে এই মানে দেওয়ার মহানোংরামী অপবিত্রতা থেকে মুক্ত হয়েছে রসুল সোল্লা সাল্লামকে ভালোবাসার তার অনুসরণের ইমানের মাধ্যমে আমার অন্তরকে সর্বোচ্চ বিশুদ্ধ করেছি দর্শক তাহলে কোন নফল কত গুরুত্বপূর্ণ এটা রসল্লা সাল্লাহ সাল্লাম থেকে শিখতে হবে কিভাবে কিছু নফল আছে রসুল্লাহ সাল্লাম করতে বলেছেন কিন্তু বেশি উৎসাহ দেননি কিছু নফল আছে করতে বলেছেন নিয়মিত করেছেন উৎসাহ দিয়েছেন কিছু বিষয় আছে রসুল্লা সাল্লাম হয়তো করেছেন করতে কোনো উৎসাহ দেননি করার নির্দেশনাও দেননি করলে কোনো স্বভাব আছে তাও হয়তো বলেননি সবই নফল বা সুন্নতের ভিতরে প্রবেশ করে তবে পর্যায়টা রসল্লাহ সাল্লাম থেকে শিখতে হবে কোন কোনো বিষয় আছে হয়তো নফল হয়তো রসাল্লাম করেছেন না করলে আবার কিছু আপত্তিও করেছেন ফরজ নয় এই বিষয়গুলোর মাধ্যমে গুরুত্ব বুঝতে হবে যেমন রসল আসাল্লাম কেয়ামুল্লাইল করতেন এটাকে আমরা ফরজ বলি না আল্লাহ তালাও কোরআনকারিমে যে নফল শব্দ ব্যবহার করেছেন কিন্তু রসল সাল্লাম এটা করতেন না করলে আপত্তি করতেন এটা এক পর্যায়ের নফল এক পর্যায়ের শূন্য আবার কিছু আসে নিয়মিত করেছেন অথবা অনিয়মিত করেছেন করার উৎসাহ দিয়েছেন না করলে আপত্তি করেননি আবার কিছু আছে হয়তো মাঝে সাঝে করেছেন কিছু আছে করতে বলেছেন নিজে করেননি করতে ভালো কিছু আছে নিজে হয়তো করেছেন করার কোনো রকমের উৎসাহ দিন জাগতিক কাজ এগুলোর পর্যায়ে আমাদের বুঝতে হবে আর এই পর্যায়ে সংক্ষেপে আমরা কয়েকটা এখানে বলতে পারি বিস্তারিত আপনাদের ওলামায় কিরামের কেতাব পড়ে অথবা হাদিস পড়ে শিখতে হবে রসল আল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের আলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নকল এবাদতগুলো যেগুলো তিনি করেছেন করতে উৎসাহ দিয়েছেন করার স্বভাব বেশি বলেছেন অধিকাংশই মানুষের সাথে জড়িত মানুষের কল্যাণ করো মানুষ সাথে ভালো আচরণ করো এতিমদের সেবা করো এতিমদের কল্যাণে কাজ করো বিধবা দরিদ্রদের কল্যাণে কাজ করো মানুষের হাজত প্রয়োজন মিটিয়ে দাও অধিকাংশ এবাদত এইগুলো যেগুলো নফলের ভিতরে সর্বোচ্চ নফল ফরস্ত তো হবে মান্দার হক আদায় করতে হবে কিন্তু এর পরও মানুষের উপকার করা নফল পর্যায়ে আছে এগুলো সর্বোচ্চ নফল এবার দ্বিতীয় পর্যায়ে নফল এবাদত যেগুলো রসুল ইসলাম করেছেন করতে উৎসাহ দিয়েছেন নফল সিয়াম নফল সালাত নফল সাদাখাত নফল অন্যান্য আবাদত বিশেষ করে লাইল কেয়ামুল্লাহল সালাতহা ইত্যাদি তৃতীয় পর্যায়ের কাজ রয়েছে যেগুলো রসুল্লাহ সাল্লাম করেছেন করার উৎসাহ দিয়েছেন পাওয়া যায় না এগুলো সাধারণত জাগতি টুপি পাগড়ি দস্তরখান পোশাক আদি এক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম প্রশস্ততা দিয়েছেন হয়তো তিনি কোনোটা করেছেন করার ফজিলত সহি কিছুই পাওয়া যায় না করলে রাখ করেছেন এটাও পাওয়া যায় না দুঃখজনকভাবে আমরা মুসলিম সমাজের অনেক মানুষ ফরজের ক্ষেত্রে অবহেলা তো করি আবার সুননত নফলের ক্ষেত্রে রাসল্লা সাল্লাহ সাল্লাম যেটাকে গুরুত্ব দিয়েছেন সেটাকে গুরুত্ব না দিয়ে যেটাকে কোনো গুরুত্ব দেননি এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি নিজের কর্মের ক্ষেত্রে আবার মানুষের বিচারের ক্ষেত্রেও অর্থাৎ জাগতিক বিষয় আমরা দেখি পানাহার একটা জাগতিক বিষয় রসল্লা সাল্লাহ আসাল্লাম এক্ষেত্রে অনেক সুন্নত দিয়েছেন কিছু বিষয়ের গুরুত্ব দিয়েছেন কম খাও নিজে কম খেতেন সীমিত খেতেন কম নির্দেশ দিয়েছেন বেহাসবিমরিন লুকাইমাতিম নাসুল মা যতটুকু খেলে তোমার শরীর সুস্থ থাকতে পারে পুষ্টি কণ নিশ্চিত হয় ততটুকু খাও যদি বেশি খেতে চাও একটাকে তিন ভাগ করে এক ভাগ খাদ্য এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে আমরা এই বিষয়টাকে তেমন গুরুত্ব দিই না স্বল্প আহার করা পুষ্টির জন্য আহার করা পুষ্টি নিশ্চিত করা সুষম খাদ্য খাওয়া আমার যত ক্যালোরি দরকার যে কয়েক প্রকারের খাদ্য দরকার এদিকে আমরা গুরুত্ব দিই না এটাকে রসল্লা সাল্লাম গুরুত্বপূর্ণ সন্ন্যত হিসেবে আমরা মনেও করি না কিন্তু রসল আল্লাহ সাল্লাম দস্তরখানে খেয়েছেন বলে রেওয়ায়ত আছে মূল খাদ্যই দস্তরখানে রেখে খেতেন এটার কোনো ফজিলত বলেননি এটার নির্দেশনাও দেননি আমরা এটাকে হয়তো অনেক গুরুত্ব দিই খাওয়ার সময় বসার গুরুত্ব দিই দস্তরখানের গুরুত্ব দিই কিন্তু স্বল্প খাওয়ার গুরুত্ব দিই না তাহলে আমরা রসুল্লাহ সাল্লামের সুন্নতের নামেই সুন্নতের খেলাফ হচ্ছি সুন্নতকে অবজ্ঞা করার পর্যায়েও চলে যাচ্ছি অর্থাৎ কম খাওয়ার বিষয় পুষ্টির বিষয়টাকে গুরুত্ব না দিয়ে কেউ গুরুত্ব দিলে হয়তো সেটা আমরা সুনত বলে মনেও করছি না তাহলে ফরজ নয় নফলের বিষয়েই এবাদত নয় জাগতিক বিষয়ও তার অনুসরণের ক্ষেত্রে আমরা সুন্দর করে অনুসরণ করতে পারছি না পোশাক আদি রসুল্লাহ সাল্লাম পড়েছেন অবশ্যই যদি কেউ তার হুবহন অনুকরণ অনুসরণ করে এর ভিতরে সওয়াব রয়েছে কিন্তু রসল্লা সাল্লাম যেটাকে গুরুত্ব দেননি সেটাকে তার দেওয়া গুরুত্বের চেয়ে বেশি গুরুত্ব দিলে তো সুন্নতের ব্যতিক্রম হয়ে যাবে আর আমরা এভাবে যদি সুন্নতের ব্যতিক্রম গুরুত্ব দিই তাহলে আমাদের নফসের ভিতরে কালভের ভিতরে অপবিত্রতা আসবে নানাবিধ অপবিত্রতা আসবে আমরা কালকে তাস্কিয়া করতে পারবো না এজন্যই দর্শক তাস্কিয়ার ক্ষেত্রে ফরজ সর্বোচ্চ সুন্নত নফলের ক্ষেত্রেও রসুল্লা সাল্লাহ সাল্লামের গুরুত্ব অনুসারে গুরুত্ব দিতে হবে দর্শক এই নফল সুননত মোস্তাহাব পালন আমাদের তাজকিয়াকে পূর্ণ করবে সব নফল সুন্নত আমরা আলোচনা করতে পারবো না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাজকিয়ার জন্য সহজ সহজ কিছু নফল ইবাদতের কথা বলেছেন বান্দা ফরজগুলো পালনের পাশাপাশি যেগুলো করলে তার তাসকিয়া অর্জন হবে ফরজ অর্জনের তাকওয়াত লাভ সে করতে পারবে আল্লাহর প্রেম বেলায়ত অর্জন করতে পারবে আমরা ক্রমান্বয়ে এই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ তবে সব সময় মনে রাখতে হবে এগুলো যেন ফরজ বাদ দিয়ে না হয় হারামে লিপ্ত হয়ে ফরজ বাদ দিয়ে আল্লাহর হক বান্দার হক বিষয়ক ফরজ বাদ দিয়ে আমরা নফল এবাদত করে তাসকিয়া অর্জন করব অন্তরের ভিতরে হারামের লোপ রেখে আমরা কিছু জিকি রজিফা করে বা অল্প কিছু দান করে নির্লবতা অর্জন করব। আমরা রসল্লাহ সাল্লাহ সন্নতের প্রতি অবজ্ঞা রেখে আমরা অন্তর থেকে অহংকার দূর করব এই ধরনের চেতনা যেন আমাদের না আসে এদিকে লক্ষ্য রাখতে হবে দর্শক সুননতের পর্যায়ে রয়েছে কিছু নফল এবাদত রাসল্লাহ সাল আলু আসসালাম আমাদের নির্দেশ দিয়েছেন যা তাজকিয়ার সহায়ক আমরা বিরতির পরে সেগুলো নিয়ে আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা মানবতার পথ প্রদর্শক আলফুর আনুল কি ওসিরাত করেছে মানব জাতির জন্য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 পবিত্র এবং বিশুদ্ধ জীবনযাপন করার জন্য কুরান দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কুরানের ওশিয়র बृहस्पतिवार सन्ध्या साढ़े छटाय बा पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेशे पीट टी बांगल्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 धारण उदाहरण प्रति बुधवार रात दस टेबंप्रचार सकाल साढ़े आठ टाइम मूल्यबोधे अभाव प्रकृत विश्वास जीवन जापन संग्राम कर सत्य प्रकाश करते कारणिकारायित्व सत्यता बना देख सत्य उन्मोचन परवर्ती अनुष्ठान पीस टी আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম তাজকিয়ার জন্য গুরুত্বপূর্ণ নফল কিছু একাদক যেগুলো আমাদের কলফকে তাজকিয়া দেবে আল্লাহর বেলায়ত অর্জন করাবে সব সুন্নত নফলই দরকার সব খরচের পরে তবে কিছু সুন্নত নফল এ বিষয়ে অধিকতর সহায়ক সহজ এবং সহায়ক সহজ কেন পালন করতে আমাদের কষ্ট নেই সহায়ক কারণ রসুল্লাহ সাল্লাম এগুলোকে সহায়ক বলেছেন অধিক ফায়দাদায়ক বলেছেন এর ভিতরে কিছু আছে মুখের কিছু আছে অন্তরের কিছু আছে দেহ দিয়ে করতে হয় সহজ মুখের মুখটা ব্যবহার করা আল্লাহ সহজ করেছেন জবানটা নাড়ানো আল্লাহ সহজ করেছেন জিও বা নাড়াতে আমাদের কষ্ট হয় না মুখ দিয়ে সহজে উচ্চারণ করতে পারি আমরা এই বিষয়ে কিছু এবাদত প্রথমেই আলোচনা করব এর ভিতরে সর্বোচ্চ সহায়ক আল্লাহর জিকির এটা রসুল্লাহ সাল্লাম বলেছেন তাজকিয়ার জন্য আল্লাহর বেলায়তের জন্য সবচেয়ে সহায়ক সহজ ইবাদত নফলের ভিতরে ফরজের পাশাপাশি ফরজ বাদ দিয়ে নয় আল্লাহ তালার জিগের আল্লাহ রসুল সাল্লাহের কাছে এক সাহাবি এসে প্রশ্ন করছেন ইয়া রসুল্লাহ ইন্না সারা ইয় আল ইসলামী কাদ কাসুরাত ইন্না আবু আল খাই ইয়া রসুলাল্লাহ ইসলামের কল্যাণের পথগুলো অনেক শরীয়তের বিধিবিধানের বিভিন্ন দিক রয়েছে যেটা সব পালন করা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে খুব ভালো করে বুঝুন ফরজ নয় আবু আবুল খাই ফরজ তো পালন করতেই হবে এটা তো এত বেশি নয় অপালনযোগ্যও নয় কঠিনও নয় ফরজ সিয়াম ফরজ সলাত ফরজ জাকাত ফরজ বান্ধারক যার পিতা মাতা আছে তার অধিকার আদায় করা স্ত্রী আছে অধিকার আদায় করা এগুলো তো আমাদের করতেই হবে এক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই কিন্তু আবু আবুল নফল এ বাদতের পথ অনেক তা আবাদ ক্যাচরাত বিভিন্নমুখী হয়ে গেছে আমি পেরে দিচ্ছি না পামনি বেশাইহিন আত সাব্বা তুবিহি আমাকে এমন কিছু বলেন অলফ লাহাতির আলাইয়া বেশি বলেন না অলফ এমন কিছু বলেন যেটা আমি করবো এটার মাধ্যমে আমি সব কল্যাণগুলো অর্জন করে ফেলতে পারব এরকম কিছু একটা বলুন পাবরণী বেশাইগিন আতফা থাব্বা তুবিহি আমাকে এমন একটা কাজের কথা বলুন নির্দেশ দিন যেটা আমি ধরে আলাইয়া, বেশি কিছু বলবেন না অল্প কিছু বলে রসলাসম তাকে কি বললেন লা তোমার জবানটা যেন সবসময় আল্লাহর জিকিরে আদ্র থাকে ভিজে থাকে দর্শক তাহলে আমরা বুঝতে পারছি যে ফরোজ ইবাদতের পরে নেক আমলের অনেক দরজা আছে নফল সিয়াম নফল সাদাকাত ন তলবুল আলেম মানুষের নফল পর্যায়ের দাওয়াত দেওয়া অনেক অনেক অনেক কাজ রয়েছে তবে এর ভিতরে যে কর্মটা করলে আমাদের সামগ্রিক সহায়তা হয় সবাবের দিক থেকেও বেশি পাওয়া যায় এবং তা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে সহায়ক হয় সেটা হলো আল্লাহর জিকির অন্য হাদিসে মহাদেব জাবাল রদে আল্লাহ তালু বলছেন রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেছেন রসুল্লাহ সাল্লাহ আসলামের সাথে আমার শেষ কথাটা যেটা হয় তোমার মৃত্যু জিকিরে আছে মৃত্যুর সময় যদি জিকিরে জবানটা নড়তে হয় তাহলে এটাতে অভ্যেসে পরিণত করতে হবে এজন্য আল্লাহর নৈকট্য অর্জন তস্কিয়া অর্জন পবিত্রতা অর্জন আত্মশুদ্ধি অর্জনের ফরজের পরে বড় সহায়ক এবাদত আল্লাহর জিকির দর্শক এখানেও খেয়াল রাখতে হবে যে নফল এবং ফরজ রয়েছে আল্লাহর পথে লড়াই যখন ফরজ হয়ে যায় মুসলিম রাষ্ট্রের শাসক যখন ঘোষণা দেন লড়াইয়ের যুদ্ধের তখন তো সেটা ফরজ হয়ে যায় সেখানে নফলের সাথে তুলনা থাকে না কিন্তু যখন নফল এবাদতের ভিতরে তুলনা হয় তখন আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ এবাদত বলে গণ্য দর্শক এভাবে বিভিন্ন হাদিসে রাসল্লা সাল্লা সাল্লাম আল্লাহর কাছে তাস্কিয়া অর্জনের জন্য আল্লাহর কাছে সবাব অর্জনের জন্য আল্লাহর প্রেম মহব্বত অর্জনের জন্য মর্যাদা বৃদ্ধির জন্য জিকিরের কথা উল্লেখ করেছে কারণ একদিকে জিকিরের মাধ্যমে আমরা ব্যাপক সবাব অর্জন করি দিকে যতক্ষণ বান্দার অন্তর আল্লাহর জিকির করতে থাকে বান্দার জবান আল্লাহর জিকির করে অন্তরে সেই জিকিরটা রয়েছে ততক্ষণ দুটো জিনিস আমাদের লাভ হয় একটা শয়তান অন্তরে আসতে পারে না দ্বিতীয় আমাদের অন্তরে আল্লাহর তাকুয়া প্রেমের চার হতে থাকে আমরা তাকুয়ার শক্তি অর্জন করি আর এজন্যই জিকিরের গুরুত্ব তস্কিয়া অর্জনে আত্মশুদ্ধিতে সবচেয়ে বেশি তবে দর্শক এই জিকিরটা কি আমরা মন গড়া করবো নারাসুল্লা সাল্লা সুন্নাত অনুসারে করব এটা হলো সবচেয়ে বড়ো প্রশ্ন অম্মতের সবচেয়ে বড় বিভ্রান্তির পথ হল কোরআন এবং সুনার কোনো একটা নির্দেশকে নিয়ে নিজেদের ইচ্ছা পালনের চেষ্টা করা আল্লাহ সলাৎ কায়েম করতে বলেছেন সলাৎ মানে দোয়া কাজে আমরা সেটা নিজেদের ইচ্ছা করব করবো অথবা আল্লাহ রুকু এবং স্যাজদা করতে বলেছেন আর সাজদা তো আল্লাহর প্রিয় আল্লাহর নৈকট্যের বড় পথ কাজে আমরা ইচ্ছা মতো আমাদের প্রত্যেকের মনের মরজি মতো সুবিধা মতো প্রতি রাখাতে সাজদা রুকু বারবার করব দুবার তিনবার পাঁচবার ইচ্ছা করব। এই রকম চিন্তা করলে তো আর মুসলমান হওয়া যায় না তাহলে আমাদের ইমান কোথায় থাকলো আমরা তো ইমানের ঘোষণা দিয়েছি এবাদত করব একমাত্র আল্লাহর আর রসুল হিসেবে মেনে নিয়েছি মোহাম্মদ রাসুল্লাহ সালি আসাল্লামকে অর্থাৎ তার শেখানো পদ্ধতিতেই সেই এবাদতটা আমরা করবো তাই দর্শক জিকির কি জিকির বলতে কি বোঝা হয় জিকিরের পদ্ধতিটা এবার কেমন হবে এটা সুন্নাথের আলোকে বুঝতে হবে প্রথম বুঝতে হবে জিকির কী যে জিকিরের কথা আল্লাহ বললেন তার রসুল সাল্লাহসাল্লাম বললেন এত মর্যাদা দিলেন সেটা কি দর্শক জিকির শব্দটা ইসলামের ব্যাপক এর ফরজ পর্যায়ে আছে নফল পর্যায়ে আছে প্রথম বিষয় হলো আল্লাহর সকল এবাদতই তো জিকির কারণ আল্লাহর কথা মনে না থাকলে তো আল্লাহর কথা মানবো না প্রতিটি এবাদতের মূলই হল জিকির আল্লাহ যত এবাদত দিয়েছেন এর ভিতরে মূল হলো জিকির আর জিকিরটার প্রকাশ এবং জিকিরটা পূর্ণ করার জন্যই এবাদতের বিভিন্ন কর্ম কাজেই আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির তার মানে কি আমরা শুধু কর্লার নামটা জপতে থাকব। আল্লাহ আমাদের নাম জপেন না ব্যাখ্যা এসেছে সাহাবিদ আবেগণ ব্যাখ্যা করেছেন তোমরা আমার জিকির করো আমার কথা মনে রাখো তোমাদের কাজে কর্মে তোমরা আমার বিধান হুকুম পালন করো তাহলে আমিও তোমাদের কথা মনে রাখব তোমাদের সবাব পুরস্কার এগুলো আমি তোমাদেরকে যেভাবে বলেছি ওভাবে দিয়ে দেব। দেবো রাসুল্লাহাম সকল এবাদতের ক্ষেত্রেই জিকিরের কথা বলেছেন সর্বোচ্চ জিকির হলো সালাত আকমের সলাাত আলী দিক্রি আল্লাহ তালা কোরআনে বলছেন সলাৎ কায়েম করো আমার জিকিরের জন্য জিকিরের সর্বোচ্চ পর্যায় হলো সলাাদ নফল বা ফর সব সালাতি আল্লাহর জিকিরের সর্বোচ্চ সুষ্ঠ সর্বোত্তম প্রকাশ কাজেই এই মাধ্যমে জিকির না শিখে যদি আমরা অন্য জিকিরকে বেশি গুরুত্ব দিই তাহলে পরে বুঝতে হবে যে আমরা আসলে আল্লাহর জিকির করতে শিখি ফল জিকির সলাতের মাধ্যমে নফল জিকিরও সলাতেের মাধ্যমে সর্বোচ্চ হয় পরিপূর্ণ হয় আর এজন্য আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন মানস্তাই কাদা ইল্লা আহ্লাহ যদি কেউ রাত্রিতে ঘুম ভেঙে যায় তখন সে অজু করে বিভিন্ন হাদিসের বিভিন্ন বর্ণ নাই এবং তার স্ত্রীকেও জাগায় অথবা স্ত্রী আগে জাগে স্বামীকে জাগায় দুজনে মিলে দুই রেখাত কেয়ামুল্লা তাহাজ আদায় করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কুতেবা মিনাজ তাহাজতে সালাত আদায় করেছে বিভিন্ন হাদিসের রসুলসাল্লাম বিভিন্নভাবে এটা বুঝিয়েছেন স্বামীর ঘুমটা ভেঙে গিয়েছে উঠেছে উজু করেছে স্ত্রীকে দেখেছে না উঠলে একটু চোখে পানি দিয়েছে এ ওঠো না কেয়ামুল্লা তাহাজ আদায় করো স্ত্রীর ঘুমটা আগে ভেঙেছে উঠেছে অজু করেছে স্বামীকে ডেকেছে না উঠলে একটু চোখে পানি দিয়েছে ওঠো না কে আমুল নাইল করো দুজনে মিলে কে আমুল নাইল করেছে দুজনে আলাদা অথবা দুজনে জামাতেও আদায় করা যায় স্বামী আগে স্ত্রী পিছনে দুজনের কাতার আলাদা হবে এটাই তো জিকিরের সর্বোচ্চ প্রকাশ আর এটাই তো পরিবারকে বিশুদ্ধ করার পর আমরা পারিবারিক জীবনকে জাগতিক একটা ইউনিট হিসেবে গ্রহণ করেছি জাগতিক একটা যাত্রা হিসেবে গ্রহণ করেছি আমরা যদি এটাকে জাগতিক এবং রোহানি একটা ইউনিট ঐক্য বলে নিতাম কতই না ভালো হতো সংসার করি স্বামী স্ত্রী তাহাজ্যত পড়ি স্বামী স্ত্রী কোরআনের তদারুস করি স্বামী স্ত্রী সন্তান সন্ততি একসাথে তাহলে দেখতেন জাগতিক জীবন সুন্দর থেকে সুন্দরতর হতো সুন্দরতম হতো আল্লাহর শ্রেষ্ঠ জাকেরেন হিসেবে আল্লাহর বেলায়েত অর্জন করতে পারতাম তাহলে কেয়ামুল্লাহল আদায় করেছে দুই রাখার আল্লাহর শ্রেষ্ঠ জাকির এজন্য সলাৎ হলো আল্লাহর জিকিরের শ্রেষ্ঠ পথ ফরজ ফরজের ক্ষেত্রে নফল নফলের ক্ষেত্রে আর কোরআন কেরিমে জিকিরহীন সলাৎকে মুনাফিকির সলাদ বলা হয়েছে কিন্তু বিষয়টি ব্যাখ্যা করার সময় আর আমাদের হাতে নেই আল্লাহ তাও দিলে পরবর্তী পর্বে বিষয়টা আমরা আলোচনা করব আল্লাহ তালা আমাদের ভালো রাখুন আল্লাহ তালার পরিশুদ্ধ অন্তরের বান্ধা হিসেবে কবুল করুন এই দোয়া করে শেষ করছি এ পর্ব ল্লাহলা মোহাম্মদ এন লুম ময়ে আলা আলহ ও সা ব্যাস মাইন, ওসালাম আলাইকুম প আহমতুল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 शांिर इसलमर अवदान समाजे शांति प्रतिष्ठा इसलमाम रत साढ़े आठटाय पुनः सम्प्रचार सकाले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 थ जा महान आल्ला पवित्र कुरने उ सरल पथे आठ पुन सम्प्रचार सकाल सार्टी जक आरिक बार्ता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 সিভি বাংলা মানবতার সমাপ্ত